যে মসজিদ হেফাজত করা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মসজিদে পাঁচরক সালাত আদায়ে হাজিরা দেওয়া মসজিদ ভিত্তিক সুন্দর সমাজ গড়ে তোলা ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলো একটি আল্লাহ সুবাহ আল্লাহ যেন আমাদেরকে মসজিদের হেফাজত করার মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মসজিদের যথোপযুক্ত হক আদায় করার তৌফি দান করেন আল্লাহ